আসসালামিকনে কিয়ামতির দৃশ্য এই আলোচনায় আজকের পর্বে ইশাল আমরা কথা বলব সুরাতামা এই সুরাটির উপরে এই সুরাত কিয়ামতালের কিছু করবাতে দৃশ্য বা ছবি বলতে যা বুঝায় সেই রকম তিনটি দৃশ্য আল্লাহ আল্লাহ এই সুরাতে বর্ণনা করেছেন প্রথম দিকে আলো সুভা বর্ণনা করেছেন কিয়ামত সংগঠিত হওয়ার দৃশ্যকে আল্লাহামত আলা বলেছেন ফাইজা বারিকল বাসর যখন চক্ষু স্থির হয়ে যাবে এভাবে ইউনবা যে কি নিয়ে এরপর আলোচনা তালা আরো বর্ণনা করেছেন দ্বিতীয় দৃশ্যে উজুহমা ইদিন সেই দিন কিছু মানুষের চেহারা হবে মুখমন্ডল হবে উজ্জ্বল আলোক দীপ্ত এবং এই সুরাতে তৃতীয় দৃশ্য বর্ণনা করেছেন মানুষের মৃত্যুকালীন যে অসহায় অবস্থা তার কিছু চিত্রকে আলসুভাতলা বলেছেন কাল্লাগাতি তরক এই আয়গুলোর মাধ্যমে এই সুরাতে আলোসু মাহাতলা যে দৃশ্য বর্ণনা করেছেন সেগুলো দেখার আগে আমাদের জন্য জরুরি হচ্ছে যে পরিবেশ বা পরিস্থিতিতে এই সুরা আলোসু মাহাতলা নাজিল করেছিলেন সেই পরিবেশ পরিস্থিতি সম্পর্কে একটি স্পষ্ট ধারণা গ্রহণ করা মক্কার সেই মুশরিকরা তারা কাফের এবং মুশরিক হলেও আলোসু মাহাতলার অস্তিত্বকে তারা অস্বীকার করত না আল্লা সুবহামতাল্লার অস্তিত্বকে তারা স্বীকার করত তাদের কথাবার্তায় হর হামেশাই তারা আল্লাহ সুবাহতাল্লাহর নামকে ব্যবহার করত সন্তানের নাম রাখত আব্দুল্লাহ ইত্যাদি নামে সুতরাং তাদের যে কুফোর বা শিরিক ছিল সেটা সরাসরি আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করার কারণে ছিল না বরং আরও ভিন্ন কিছু কারণ ছিল এর মধ্যে দুটি বড় কারণের একটি হচ্ছে তারা ইবাদতের ক্ষেত্রে মূর্তি পূজা করতো চাওয়ার ক্ষেত্রে আল্লাহ সুবাহতাল্লাহর কাছে চাইতে হলে মাধ্যম হিসেবে সেই মূর্তিগুলোকে ব্যবহার করতো কিংবা অনেক ক্ষেত্রে সেই মূর্তিগুলোর কাছে তারা করত ফলে তারা ছিল মস্রিক অপরদিকে আরো একটি গুরুত্বপূর্ণ তাদের কাফের হওয়ার কারণ ছিল সেটা হচ্ছে তারা পরকালের জীবনকে মৃত্যুর পরের জীবন পুনরুত্থান বিচারের দিন জান্নাত জাহান্ন এগুলোকে তারা সরাসরি অস্বীকার করত। তারা বিশ্বাস করতে চাইত না তারা স্বীকার করতে চাইত না যে একজন মানুষ মৃত্যুবরণ করলে সে মোড়ে পচে গেলে কিভাবে তাকে আবার উঠানো হতে পারে কিভাবে আবার তাকে জীবন দেওয়া হতে পারে কিংবা তার হিসাব কিভাবে নেওয়া হতে পারে ফলে এই জীবনকে নিয়ে কিয়ামতের জীবনকে নিয়ে তারা হাসি তামাশা করত বিদ্রোপ করত কটাক্ষ করত এবং অবিশ্বাসের সুরে এসে বারবার রসুল্লাহ সাল্লা সাল্লামের কাছে এসে প্রশ্ন করত জানতে চাইতো সেই কেয়ামত কবে ঘটবে আয়া নাইয়াম কিয়ামা এই প্রশ্নের মধ্যেই ছিল তাদের অবিশ্বাস এই যে প্রশ্ন কেয়ামত কবে ঘটবে মহাপ্রলয় মহাধ্বংস এবং এর মাধ্যমে মানুষকে বিচারের ময়দানে দাঁড় করানো এর জবাব আল্লাহ সমস্ত কোরআন জুড়েই প্রদান করেছেন এবং এই সুরাতে সেই প্রশ্নামত কখন সংঘটিত হবে তার উপযুক্ত জবাব প্রদান করেছেন এই সুরাতে আল্লাহাতা কি আলোচনা করেছেন তার আগে আমরা প্রথমে সমস্ত কোরআন জুড়েই বিভিন্ন স্থানে আলা সুতালা যেভাবে এই জবাব দিয়েছেন যে কিয়ামত কখন সংঘটিত হবে কেয়ামত কখন হবে তার উপর আমরা কিছু আলোচনা করে নিতে চাই বলেছেন লোকের আপনার কাছে এসে কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করে হে নবী আপনি বলে দিন এর জ্ঞান একমাত্র আল্লাহ রয়েছে এবং আপনি এই বিষয়ে কিভাবে জানবেন হতে পারে কিয়ামতের জ্ঞান একমাত্র তারই জানা সুরা আরফ সেখানে ওল্লা সহ প্রসঙ্গে বলেছেন আল্লাহাল বলছেন যে হে নবী লোকেরা আপনার কাছে এসে জানতে চায় আপনার কাছে জিজ্ঞাসা করে যে কে কখন অনুষ্ঠিত হবে আপনি বলে দিন এর খবর একমাত্র আমার রবের কাছেই রয়েছে এবং তিনি তাকে অনাবৃত করবেন প্রকাশ করবেন ঘটিয়ে দেখাবেন সেই নির্ধারিত সময়ে আসমান এবং জমিনের জন্য এটি হবে অত্যন্ত কঠিন একটি বিষয় যখন তা আসবে তা তোমাদের উপর অজান্তে আকস্মিকভাবেই এসে যাবে আল্লাহ বলছেন যে লোকেরা আপনাকে জিজ্ঞাসা করে থাকে যে কে কখন ঘটবে যেন আপনি তার অনুসন্ধানে লেগে আছেন হে নবী আপনি বলে দিন এর সংবাদ এর খবর বিশেষভাবে একমাত্র আল্লাহর কাছেই রয়েছে কিন্তু অধিকাংশ মানুষ এই বিষয়গুলো উপলব্ধি করে না एक जबलता प्रकाश कर दिए हिथ्य कियामत कंघट आलसुबहलर अरे क्या संघटन सूत अदृश्य अंतर्भुक्त गायबूक्त एक विषय जन आलसु मह घटान सीधान नहीं बहुत घटे दीब দেখতে থেকে তিনি আল্লাহ আদেশকে কার্যকর করার জন্য মুখে সিংঘা নিয়ে বসে আছেন যেন আদেশ প্রদান করা মাত্র এক মুহূর্ত বিলম্ব না হয়ে যায় তিনি সেটাকে কার্যকর করে দিতে পারেন এবং এত সতর্ক অবস্থায় তিনি সেই সিঙ্গা নিয়ে বসে আছেন রাসুল্লাহ সাল্লাই্লাম বর্ণনা করেছেন যেন ইসরাফিল তার চোখ দুটি আকাশের উজ্জ্বল দুইটি নক্ষত্রের মতো জল জল করছিল কেয়ামত কখন ঘটবে কখন সংঘটিত হবে এই যে প্রশ্ন এর দ্বিতীয় ধরন বা আরেক ধরনের জবাব আল্লাহ সুবাহতাল্লাহ কোরআনের বিভিন্ন এতের মাধ্যমে এবং রাসুল্লাহ সাল্লাস্লাম তার হাদিসের মাধ্যমে বিভিন্ন লক্ষণ চিহ্ন বা অথবা আলামত তিনি আমাদেরকে জানিয়ে দিয়েছেন ছোট বড় বিভিন্ন লক্ষণ প্রকাশিত হয়েছে যেমন এই আয়াতে এখানে আলো সভা তালা তিনি বলছেন যে তারা তো শুধুমাত্র এই অপেক্ষাতেই রয়েছে যে কেয়ামত কেয়ামত হঠাৎ করে আকস্মিক তাদের কাছে এসে পড়ুক বাস্তবে কেয়ামতের লক্ষণ সমূহ লক্ষণ এসে পড়লে হঠাৎ করে যখন কেয়ামত চলে আসবে তখন তারা উপদেশ গ্রহণ করবে কিভাবে সেই সুযোগ সে অবসর তারা কোথায় পাবে কেয়ামতের এই লক্ষণ প্রকাশিত হওয়া সেই প্রসঙ্গে অন্যত্র যেমন সুরা কামারের শুরুতে আল্লাহ সুতরা বলে চন্দ্র বিদীর্ণ হয়েছে এবং কিয়ামত নিকটবর্তী হয়েছে অন্যত্র আল্লাহ বলেছেন নিকটবর্তী বিষয়টি অতি নিকটে অর্থাৎ কেয়ামত অতি নিকটবর্তী সালিন্দলাহি কাশিফা এবং আল্লাহ সুহামাতাল্লাহ ছাড়া এটাকে কেউ প্রকাশ করতে সক্ষম নয় হচ্ছে দ্বিতীয় এক ধরনের জবাব যেগুলো নিয়ে আমরা কথা বললাম যেখানে আল্লাহ বিভিন্ন লক্ষণ আলামত এগুলোকে প্রকাশ করে দিয়ে আমাদের সামনে বাস্তবতা উন্মোচন করেছেন যে কিয়ামত একটি বাস্তব বিষয় এবং এটা অতি নিকটবর্তী এবং এটা নির্ধারিত সময়ে আল্লাহ সুবাহার আদেশের মাধ্যমেই অনুষ্ঠিত হয়ে থাকবে এর বাইরেও এক ধরনের জবাব রয়েছে যেখানে খুবই কঠিনভাবে ধমকের সুরে আল্লাহ এই প্রশ্নের জবাব দিয়েছেন যখন সেই কাফেররা শ্রিকরা তারা অবিশ্বাসের সুরে এসে প্রশ্ন করত জানতে চাইত যে কেয়ামত কখন ঘটবে কিংবা তার এমন একটি মানসিকতা প্রকাশ করত যে কেয়ামতকে আবার কখনো ঘটবে নাকি অর্থাৎ প্রশ্নের মধ্যে তাদের অবিশ্বাস প্রকাশ পেয়ে যেত যেহেতু তারা কেয়ামতকে মৃত্যুর পরের পুনরুত্থানকে অস্বীকার করত কাজেই তারা বিদ্রুপে সুরে এসে রাসুল্লাহ সাল্লা ইসলামের কাছে আবদার করত যে সেই ভয়ঙ্কর মুহূর্ত কেয়ামত ঘটছে না কেন তুমি ঘটিয়ে দাও আমরা দেখি এই ধরনের যে কটাক্ষপূর্ণ প্রশ্ন তার যে উপযুক্ত জবাব দেওয়া প্রয়োজন সেই রকম জবাবও আল্লাহ সুহামতাল্লাহ কোরআনের বিভিন্ন আয়াতে প্রদান করেছেন যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি আল্লাহ সুহামতাল্লাহ বলেছেন তারা প্রশ্ন করে যে কিয়ামত কখন ঘটবে এটা ঘটবে সেই দিন যেই দিন তাদেরকে আগুনে নিক্ষেপ করা হবে জু কু ফিতা আচিলুন আজ তোমরা এই আগুনের শাস্তি গ্রহণ করো আর এটাকেই তো তোমরা তাড়াতাড়ি কঠিন জবাব দিয়েছেন যখন লোকেরা জিজ্ঞাসা করতো দেখিয়ামত হচ্ছে না কেন কখন ঘটবে অবিশ্বাস তার প্রকাশ করতো আল্লাহ বলেছেন তারা আপনাকে জিজ্ঞাসা করে দেখিয়ামত কখন ঘটবে তারা আপনাকে জিজ্ঞাসা করে দেখিয়ামত কখন ঘটবে ফিম অন্ত্র সেই বর্ণনার সঙ্গে হে নবী আপনার কি সম্পর্ক ইলা কারণ এই বিষয়ের জ্ঞান সেটা তো রয়েছে একমাত্র আপনার রবের কাছে কাছে। এবং যে ব্যক্তি এই বিষয়কে কেয়ামতের সেই ভয়ঙ্কর মুহূর্তকে पुनरुत्थान के इत्यादि विषयगुल्केय राखे अपनी तो केवलम्र ताक सवधान करते सतर्क करते সেই দিন যখন তারা এটাকে হতে দেখবে দেখবে সেই দিন যখন তারা একে তখন তাদের মনে হবে যেন তারা দুনিয়াতে মাত্র একটি সকাল একটি অবস্থান করেছিল সুতরাং আয়াতগুলোর মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি আল্লাহ মহামতালা সমস্ত কোরআনজুড়ে বিভিন্ন পদ্ধতিতে এই প্রশ্নের জবাব প্রকাশ করেছেন যে কিয়ামত কখন সংঘটিত হবে কখনো তিনি সরাসরি জানিয়ে দিয়েছেন যেটি এটি অন্তর্ভুক্ত বিষয় একমাত্র আল্লাহ মহাতালা ছাড়া কেউ এটাকে প্রকাশ করতে সক্ষম নয় কখন আলসব কিছু লক্ষণ জানিয়ে মানুষকে সাবধান করেছেন এবং কখন আলসব যারা অবিশ্বাসের সুরে প্রশ্ন করত তাদেরকে উপযুক্ত ধমক দিয়ে এই প্রশ্নের জবাব দিয়েছেন ভূমিকা শেষ করে এবারে আমরা সরাসরি প্রবেশ করতে যাচ্ছি সুরাতুল কিয়ে আমাতে এবং সেখানে আলসুভালা কি জানিয়েছেন সেই বিষয়গুলো দিলাওয়া এবং অর্থের দিকে আমরা যাচ্ছি शपथ कर कर नफसे करते दिवस शपथ कर एकत्र जड़ो करतेबा तो तंगुलिर अग्रभाग पर्त पुनस्त करते सक्षम बर मानुष तो चाय से भविष्य पापाचार चालीये भविष्य पे लिप्त थे ফলে সে অবিশ্বাসের সুরে প্রশ্ন করে কখন আসবে সেই কিয়ামতের দিন সেটা কখন ঘটবে যেহেতু এলোকেরা অবিশ্বাসের সুরে এসে প্রশ্ন করত নিয়ে বিদ্রুপে এই সুরাতে আমরা দেখতে পাচ্ছি আল্লাহ তাদেরকে উপযুক্ত ধরণে জবাব প্রদান করেছেন এবং কেয়ামত কখন সংঘটিত হবে তার থেকে কিভাবে সংঘটিত হবে সেই দৃশ্যের চিত্র আমাদের সামনে উপস্থাপন করেছেন পরবর্তী আয়াতগুলোতে সেই দিকে তিনি বলছেন উল بما ইন বিনা যখন চক্ষু স্থির হয়ে যাবে এবং চন্দ্র হয়ে যাবে জ্যোতিহীন যখন চন্দ্র এবং সূর্যকে একত্রিত করা হবে সেই দিন মানুষ বলতে থাকবে আইনাল আল মাফর আজ পলায়নের স্থান কোথায় না কোনো পলায়নের স্থান নেই কোনো আশ্রয়স্থল নেই সেই দিন একমাত্র স্থান হবে তোমার রবের নিকটেই সেদিন মানুষদেরকে জানিয়ে দেওয়া হবে কি আমল সে সামনে পাঠিয়েছে অগ্রে পাঠিয়েছে এবং কি সে পেছনে ফেলে এসেছে পশ্চাতে মানুষ নিজেই তার নিজের সম্পর্কে খুব ভালোভাবে জানে যদিও সে নানা রকমের অজুহাতের অবতারণা করতে চায় পরবর্তী আয়াতগুলোতে সংরক্ষণ করা এবং আমারই সুতরাং যখন সেটাকে পাঠ করা হয় আপনি সেই পাঠের অনুসরণ করুন এরপর তার বিস্তারিত বিশদ ব্যাখ্যা প্রদান করার দায়িত্ব সেটা আমারই এরপর আলু বলছেন কাল্লা বালতুবাখিরা কখনোই নয় বরং তোমরা তো এই দুনিয়ার জীবনকে পার্থিব জীবনকেই প্রাধান্য দান করো ভালোবাসো এবং আখিরাতকে তোমরা উপেক্ষা করো এরিয়ে যেতে চাও এরপর এই সুরাতে থাকা আখিরাতের দ্বিতীয় সামনে আলসুম করেছেন মানুষের চেহারা হবে উজ্জ্বল এবং কিছু মানুষের চেহারা হবে কালীমাচ্ছন্ন অন্ধকার আল্লাহ বলেছেন উজু হুইম সেই দিন কোনো কোনো মুখমণ্ডল হবে উজ্জ্বল আলোকদীপ্ত এবং তারা তাকিয়ে থাকবে তাদের রবের দিকে অপর দিকে কিছু কিছু মানুষের চেহারা মুখমণ্ডল হবে একেবারে বিবর্ণ এবং তারা আশঙ্কা করবে এক ধ্বংসকারী বিপর্যয় তাদের উপর আপত্তিত হবে এরপর আলোচকাতা মানুষের অন্তিম অবস্থা মৃত্যুকালীন যে অসহায় অবস্থা তার সম্পর্কে আরেকটি চিত্র আমাদের সামনে উন্মোচন করেছেন আল্লাহ তিনি বলেছেন নয় যখন প্রাণ কণ্ঠাগত হয় যখন মানুষের প্রাণ তার গলার কাছে চলে আসে কণ্ঠের কাছে চলে আসে এবং বলা হয় যে কে তোমাকে রক্ষা করবে তখন তার দৃঢ় প্রত্যয় জন্মে যায় দৃঢ় বিশ্বাস জন্মে যায় সে বুঝে নেয় এটাই হচ্ছে বিদায়ের ক্ষণ কে ইদে ও চি কী ওকীল প্রবন্ এসিস পায়ের সঙ্গে পা জড়িয়ে যায় এবং সেই দিন তোমার রবের নিকট এভাবেই সমস্ত বিষয়গুলো ফিরে আসে প্রত্যাবর্তন করে যে লোকেরা কিয়ামতকে অস্বীকার করে এবং দুনিয়ার জীবনকে নিয়েই তারা খুশি সন্তুষ্ট তৃপ্ত থাকে তাদের সম্পর্কে অলাস আলোচনা করেছেন যে কিভাবে তারা কিয়ামতের বিষয়গুলোকে অস্বীকার করে এবং কিভাবে তারা দুনিয়ার বিষয়কে নিয়েই খুশি সন্তুষ্ট থাকতে পারে কাজে সেই সমস্ত লোকেদের জন্য যা অবশিষ্ট সেটা হচ্ছে এক দুর্ভোগময় পরিণতি শুধু দুর্ভোগ এবং অপেক্ষা করছে তারা বিশ্বাস করেনি এবং বরং তারা সত্যকে অস্বীকার করেছে প্রত্যাখ্যান করেছে মিথ্যা আরোপ করেছে এবং মুখ ফিরিয়ে নিয়েছে আল্লাহল্লাহ তিনি বলেছেন 122. ثم ذهب إلى أهل يتمطى 123. أولى لك فأولى 124. ثم أولى لك فأولى 125. أيحسب الإنسان أن يترك سدا 126. يكن طفة من ملينا 127. ثم كان علقة فخلق فسوا তারা বিশ্বাস করেনি এবং সলাত আদায় করেনি সত্য কজ্জাবাহ বরং তারা সত্যকে অস্বীকার করেছে প্রত্যাখ্যান করেছে মিথ্যারোপ করেছে এবং মুখ ফিরিয়ে নিয়েছে এরপর তার পরিবার পরিজনের কাছে সে ফিরে গিয়েছে তম্ভ ভরে তাদেরকে বলা হচ্ছে দুর্ভোগ তোমার জন্য দুর্ভোগ এরপর আবারও তোমার জন্য দুর্ভোগ তোমার জন্য দুর্ভোগ মানুষ কি ধরে নিয়েছে যে তাদেরকে নিরর্থক এমনিতেই ছেড়ে দেওয়া হবে এই মানুষ সে কি একসময় স্খলিত শুক্রবিন্দু ছিল না এরপর সে আলাকায় পরিণত হয়েছে এরপর সে রক্তপিণ্ডতে পরিণত হয়েছে আল্লাহ তাকে আকৃতি দান করেছেন এবং সুঠাম করেছেন এরপর তার থেকে তিনি সৃষ্টি করেছেন যুগল নর এবং নারী এরপরেও কি সেই আল্লাহ সেই স্রষ্টা মৃতকে পুনরায় জীবিত করতে সক্ষম নন ননী কবি সেই আতঙ্কজন চন্দ্র জ্যোতিহীন হয়ে যাবে সূর্য চন্দ্র একত্রিত হয়ে যাবে সেই দিন মানুষ বলবে আজ পালানোর স্থান কোথায় না কোন আশ্রয়স্থল নেই ইবাঈদিন্তাক বরং সেই দিন একমাত্র আশ্রয় হবে তোমার রবের নিকট আল্লাহ সুহামতাল্লাট সেই দিন মানুষদেরকে জানিয়ে দেওয়া হবে সে কি আমল সামনে পাঠিয়েছে এবং খারাপ আমলগুলো কি সে পেছনে ফেলে এসেছে। মানুষ এই বিষয়গুলো সম্পর্কে খুব ভালোভাবে জানে যদিও সে নানা রকমের অজুহাত অবতারণা করতে চায় অজুহাতের তালাশ করতে চায় এবং কিয়ামতের বিষয়গুলোকে মানুষ এড়িয়ে যেতে চায় যে কারণে আল্লাহ সুহামতাল্লাহ সে প্রশ্ন করে সে জানতে চায় অবিশ্বাসের সুরে যে কিয়ামত আবার কখন ঘটবে কখন আসবে যে কারণে এই সুরা শুরু আলসু মাতালা কঠিন ভাবে কসম করে একটি উপস্থাপন করেছেন তিরস্কারী ধিক্কার প্রদানকারী নফসের যে নফস নিজেই নিজেকে ধিক্কার প্রদান করে তিরস্কার প্রদান করে মানুষ কি মনে করেছে যে আমি তার এই হার গোড়গুলোকে একত্রিত করতে পারবো না আঙ্গুলির অগ্রভাগ বৃদ্ধাঙ্গুলির যে ছাপ আমরা দেখি সেটা প্রত্যেক মানুষের জন্য একক বৈশিষ্ট্য হিসেবে আলো সভা সৃষ্টি করেছেন কোন মানুষের বৃদ্ধাঙ্গুলির ছাপ দ্বিতীয় কোন মানুষের অনুরূপ হয়ে থাকে না আল্লাহ মহাতালা এখানে বর্ণনা প্রদান করে বলেছেন যে এমনভাবে মানুষকে পুনরায় সৃষ্টি করতে আলসু মহাতালা সক্ষম যে সেই অঙ্গুলির অগ্রভাগ পর্যন্ত যা কিনা প্রত্যেক মানুষের জন্য অনন্য একক বৈশিষ্ট্য সেটাকে পর্যন্ত পুনরায় সৃষ্টি করতে আল্লাহ মহাতালা সক্ষম তিনি শক্তিমান কাজেই কেন মানুষকে আমতকে অস্বীকার করতে চায় কেন মানুষ এই বিষয়গুলোকে প্রত্যাখ্যান করতে চায় এর কারণ হচ্ছে মানুষ পাপের কাজেই লিপ্ত থাকতে চায় এবং ভবিষ্যতেও সেই গুনাহের কাজে লিপ্ত থাকবে সেটাকেই সে অব্যাহত রাখতে চায় এই যে ধিক্কার প্রদানকারী নফস বা নফস এর সম্পর্কে তাফসিরে বিস্তারিত বর্ণনা প্রদান করা হয়েছে হাসান আল বাহিমা উল্লাহ তার থেকে বর্ণনা এসেছে যে এর মাধ্যমে মুমিনের নফসকে बोझाना कारण एकमानदार व्यक्ति जर भेतर इमान आम नफ्स सब समय धिक्षार प्रदान तिरस्कार प्रदान से अन्याये तक से नफ्स निजे, निजे धिक्का प्रदान तुम्हें एक क्या कि भाव कर ले क्यों कर लेवा अन्ाय धारणा कि मने आसते अपरदी जा गुनागार जरा अबाध्य फेक फेर तर नफ्स सर्वदाय विषयगुल्पर् उदासीन थके তার কি দায় পড়েছে নিজের অন্যায় কাজের জন্য সে নিজের নবসকে তিরস্কার করবে কেয়ামতের সেই ভয়ঙ্কর মুহূর্তে আসমান এবং পৃথিবীর সমস্ত সৃষ্টি জগৎ নিজেদেরকে ধিক্ষার প্রদান করতে থাকবে তিরস্কার প্রদান করতে থাকবে যে নফস সৎকর্মশীল সে সৎকর্মের স্বল্পতার জন্য নিজেকে ধিক্কার প্রদান করবে যে নফস অসৎকর্মশীল সে অসৎকর্মের আধিক্যের কারণে নিজেকে ধিক্ষার প্রদান করবে মুজাহিদ রহিমাউল্লা বলেছেন এর মাধ্যমে নফসেলা এর মাধ্যমে ওই নফসকে বোঝানো হয়েছে যা ভালো আমল যেগুলো ছুটে যায় সেই জিনিসের উপরে লজ্জিত হয় এবং সেই জন্য নিজেকে তিরস্কার দেয় ভৎসনা প্রদান করে ইমাম ইবনেজারির তিনি বলেছেন এই উক্তিগুলোর ভাবার্থ হচ্ছে এটা সেই কেয়ামতের দিন কেয়ামতের মুহূর্তে সেই আতঙ্কজনক অবস্থা যখন সৃষ্টি হয়ে যাবে সেই অবস্থায় নফস নিজেকে ধিকার প্রদান করবে নিজের ভালো আমলের স্বল্পতার জন্য এবং মন্দ কাজগুলো বেশি হয়ে যাওয়ার জন্য এরপর এই সুরার মধ্যবর্তী আয়াতগুলোতে আল্লাহ তার রাসুলকে উদ্দেশ্য করে বলেছেন এই আয়াতগুলোকে এগুলোকে সংরক্ষণ এবং পাঠ করানোরবিহ আপনি দ্রুততা করবেন না তারা করবেন না এর একটু পরেই আল্লাহ মহামতাল্লা বলছেন কিয়ামতকে অস্বীকারী মানুষদের প্রবৃত্তি সম্পর্কে কাল্লা বাল তুহিব উনাল আয়া জিলা ও এখানে সেই শব্দকে ব্যবহার করেছেন তিনি বলেছেন এই দুনিয়ার জীবনকেই ভালোবাসো তোমরা আজিলা বা এবং যা আখের বা চূড়ান্ত তাকে উপেক্ষা করো তাকে এড়িয়ে যেতে চাও দুনিয়ার ক্ষণিক বিষয়গুলোকে সামনে দেখার কারণে মানুষ আখিরাতে বিষয়গুলোকে উপেক্ষা করতে চায় এবং সেই বিষয়গুলোকে অনেক দূরের বলে মনে করে থাকে অথচ এই বিষয়টি মানুষ ভুলে যায় যেই মুহূর্তে তার মৃত্যু এসে যখন তার প্রাণ কণ্ঠাগত হয়ে যাবে এবং আন্না হুলফি রক যে আজ তার বিদায়ের দিন আজ তার বিদায়ের মুহূর্ত এবং সেই মৃত্যুর মাধ্যমেই সে পরকাল তথা আখিরাতের জগতে প্রবেশ করে যাবে কাজেই এটা কখনোই দূরের কোনো বিষয় নয় কারণ কোনো মানুষই এই ধারণা রাখে যে কখন কোন মুহূর্তে তার উপর মৃত্যু চলে আসবে কিন্তু এরপরেও মানুষের সেই যে প্রবৃত্তি নগদ বিষয়কে হাত পেটে নেওয়া এবং যা পরবর্তী যা অপেক্ষমান সেই বিষয়গুলোকে এড়িয়ে যাওয়ার প্রবণতা সে কারণে আল্লাহ বলেছেন কাল্লা বালতুহিব উনাল আয়া জিলা বরং তোমরা এই পার্থিব জীবনকেই ভালোবাসো অতাজারও উনাল আয়াখিরা এবং চূড়ান্ত আখিরাতকে তোমরা উপেক্ষা করো এড়িয়ে যেতে চাও মানুষের সৃষ্টিগত বৈশিষ্ট্যের মধ্যে মানুষের যে দুর্বলতাগুলো রয়েছে तर मध्य दुर्बलता हेल्थ द्रुतता कर प्रवणता मानुष बाकी के लाभ करते विपरीते सम्पूर्ण रूपे जाहेल और मूर्ख तरह कविता गो रचना विभिन्न समय आखिर थे दुनिया विषय गुके सुशोभित उपस्थापन करविरा तक समय ये উপস্থাপন করে তারা বলে নগদ বাকির লোভে নগদ পাওনা কে ছাড়ে এভাবে। এভাবে তারা যেন মৃত্যু কিংবা মৃত্যুর পরে পুনরুত্থান অথবা আখেরাত বিচার জান্নার চাহাম সেই বিষয়গুলোকে অনেক দূরের বিষয় বলে মনে করতে চায় এবং দুনিয়াকে নিয়েই তারা সন্তুষ্ট থাকতে চায় অথচ মৃত্যু কখনোই দূরের কোনো বিষয় নয় মৃত্যু প্রত্যেক ব্যক্তির ঘাড়ের উপরেই অপেক্ষা করছে যে কোনো মুহূর্তে যে কোনো ব্যক্তির মৃত্যু আল্লাহ ঘটিয়ে দিতে পারেন এবং মৃত্যুর সঙ্গে সঙ্গেই সে দুনিয়া ছেড়ে পরকাল তথা আখিরাতের জীবনে দাখিল হয়ে যাবে কাজেই সেই মৃত্যুর বিষয়গুলোকেও আল্লাহ সুভাতাল এই সুরাতে তুলে এনেছেন যেখানে কিনা শুরুর দিকে কাফেররা বিদ্রুপে সুরে এসে প্রশ্ন করতো আইয়া মুল কি সেটা আবার কখন ঘটবে কখন আসবে কাজী আল্লাহ এখানে বলেছেন নয়। যখন প্রাণ হয়ে যাবে কণ্ঠাগত গলার কাছে যখন প্রাণ চলে আসবে কণ্ঠের কাছে চলে আসবে ওকে ইলামান রক এবং বলা হবে কে তাকে রক্ষা করতে পারে আন্না হুল ফিরক তখন তাদের দৃঢ় বিশ্বাস প্রত্যয় জন্মে যাবে এটাই হচ্ছে বিদায়ের ক্ষণ এবং সেই দিন তোমার রবের নিকট সমস্ত বিষয়গুলোকে ফিরিয়ে আনা হবে এই যে আয়াত এখানে আলস বলেছেন যখন পায়ের সঙ্গে পায়ের কোথা জড়িয়ে যাবে পায়ের সঙ্গে পা জড়িয়ে যাবে এর তাফসিরের দিকে খুবই ভয়ঙ্কর কিছু বিষয় আমাদের সামনে উপস্থাপন করা হয়েছে ইমনি আব্বাস রাজিউলান হুমা তিনি এ আয়ের ব্যাখ্যায় বর্ণনা করেছেন মানুষের মৃত্যুকালীন মুহূর্ত সেই অবস্থায় একদিকে দুনিয়া আর একদিকে আখিরাত সেই একটি সন্ধিকালীন অবস্থায় সে এসে উপস্থিত হয় সুতরাং দুনিয়ার উপর আখিরাতে শেষ এই মুহূর্তে জমা হয়ে যায় একদিকে সেটা হচ্ছে দুনিয়ার শেষ মুহূর্ত শেষ দিন শেষ ক্ষণ অপর দিকে আখিরাতের প্রথম দিন প্রথম ক্ষণ প্রথম মুহূর্ত সুতরাং সে কঠিন থেকে কঠিনতম অবস্থার সেখানে সম্মুখীন হচ্ছে যদি না কারো উপর আল্লা সুভা তাল্লা রহম করেন সেই ব্যক্তির অবস্থা ব্যতিক্রম দ্বিতীয় ভাবার্থে বর্ণনা করা হয়েছে যে সেই দিন এক বিপদের উপর আরেক বিপদ এসে উপস্থিত হয় একদিকে মৃত্যুকালীন অবস্থার কঠিন যন্ত্রণা দিকে আখিরাতের কঠিন হিসাব নিকাশের যে পরিণতিগুলো তার সামনে আসছে সেই বিষয়গুলো তার উপরে এসে জড়িয়ে যায় একটির উপর আরেকটি বিপদে সে একত্রিত হয় তৃতীয় ভাবার্থ হাসান আল বা শ্রী তিনি বর্ণনা করেছেন যে মৃত্যুন্মুখ ব্যক্তি কঠিন যন্ত্রণার কারণে তার পায়ের সঙ্গে বাস্তবে যে পা জড়িয়ে যায় সেটাকেই হয়তো এখানে বোঝানো হয়েছে জমিনে এই পায়ের মাধ্যমে সে এর আগে চলাফেরা করত কিন্তু এখন মৃত্যুকালীন অবস্থায় তার সেই শক্তি কোথায় কাফনের কাপড় যখন জড়ানো হয়ে থাকে তখন তার দুইটি পায়ের গোছা একটি অপরটির সঙ্গে মিশে যায় একত্রিত হয়ে যায় তিনি করেছেন যে এই অবস্থায় মানুষের দুইটি কাজ দুই দিকে জমা জাহাক রাজ একদিকে মানুষ তার মৃত দেহকে ধুইয়ে মুছে মাটির কাছে করতে প্রস্তুত ফেরেস্তারা ব্যস্ত সেই রুহকে নিয়ে যেতে দেহ পরে থাকবে এই মাটির জমিনে কবরে অপর অপরদিকে রুহকে নিয়ে যাওয়ার জন্য ফেরেস্তারা তখন ব্যস্ত হয়ে যান যদি সে নিকার হয়ে থাকে তাহলে তো তার জন্য কল্যাণ ভালো পরিণতি ভালো অবস্থা ভালো আয়োজন মহাধুমধাম অপেক্ষা করছে অপর দিকে যদি সে বৎকার রূপ হয়ে থাকে তাহলে তার জন্য অপেক্ষা করছে কঠিন পরিণতি। এই বিষয়গুলো আলোচনার কিছু আগে আল্লাহতলা কিয়ামতের ময়দানে যখন মানুষ দাঁড়িয়ে থাকবে সেই দিন দুই ধরনের মানুষদের দুই ধরনের পরিণতি দুই ধরনের চেহারার উজ্জ্বলের অবস্থাও আল্লাহ সুহামতাল্লা বর্ণনা করেছেন আল্লাহাম বলেছেন উজুবা কিছু চেহারা হবে মলিন বিবর্ণ বা এবং তারা ধারণা করবে এক ধ্বংসকারী বিপর্যয় তাদের উপর এসে পড়ছে অথচ এই মানুষগুলো যখন তারা দুনিয়াতে ছিলাম বিশ্বাসও করেনি কিংবা অস্বীকার করেছে এবং মুখ ফিরিয়ে নিয়েছে উপেক্ষা করেছে মাত্র এবং তারা ফিরে গেছে তাদের পরিবার পরিজনের কাছে খুশি হয়ে উল্লসিত হয়ে ভরে। আদের জন্যই বলা হচ্ছে জিজ্ঞাসা করা হয়েছিল এই আয়ত গুলো কোন প্রসঙ্গে নাজিল হয়েছিল তিনি বলেছেন রসুল সাল্লাম উখ্যাত কাফের আবু জাহেলকে এই কথাগুলো বলেছেন তাকে তিনি ধিক্কার দিয়েছেন সাবধান করে বলেছেন দুর্ভোক তোমার করেছেন তিনি ইবনে আব্বাস রাজিউল্লাহু আনহুমা থেকেও একই ঘটনা বর্ণনা করা হয়েছে অন্যত্র মুসনাদ ইবনে আবি হাতিম সেখানে বর্ণনা করা হয়েছে কাতাদা রাদিউল্লাহ আহু থেকে রসুল্লাহ সালাই যখন আবুজাহকে এভাবে বলেছিলেন যে দুর্ভোগ তোমার জন্য দুর্ভোগ তখন আল্লাহর দুঃশ্মন আবু জেহেল সে অহংকারে স্ফীত হয়ে দম্ভ সহকারে সে রাসৌলুল্লা সাল্লা সাল্লামকে বলছিল ও হে মহম্মদ তুমি আমাকে ধমকাচ্ছ তুমি আমাকে সাবধান করছ ধিকার দিচ্ছ জেনে রাখো তুমি এবং তোমার রব আমার ক্ষতি করতে পারবে না এই দুই পাহাড়ের মাঝে যত ব্যক্তি চলাচল করে যত মানুষ চলাচল করে তাদের মধ্যে আমি সবচেয়ে সম্মানিত ব্যক্তি এভাবে আবু জাহেল নিজের সম্পর্কে দম্ভ এবং অহংকার প্রকাশ করছিল সে নিজের বরত্ব পেশ করে বলছিল আমি সবচেয়ে বড় আমি সবচেয়ে সম্মানিত ব্যক্তি আমি আজিজ এবং আমি যখন তাকে জাকুম সেই বৃক্ষের কাছে নিয়ে যাওয়া হবে তার ফল ভক্ষণ করানোর জন্য তাকে বাধ্য করা হবে এবং তার মাথায় ফুটন্ত উত্তপ্ত পানি ঢেলে দিয়ে আপ্যায়নের ব্যবস্থা করা হবে মেহমানদারির ব্যবস্থা করা হবে এবং তখন তুমি তো এর আগে দুনিয়াতে ছিলে আজিজ কারিম সম্মানিত সম্ভ্রান্ত ইহা জামা কুন্তুমবিহি কম তরুণ এবং এই বিষয়গুলোকে নিয়ে তোমরা সন্দেহ করতে সংশয় প্রকাশ করতে কাজে এই চুরার শেষের দিকে সমস্ত মানুষকেই উদ্দেশ্য করে আল্লাহ প্রশ্ন এর বিরাট তাৎপর্য রয়েছে দুনিয়াতে মানুষ একদিকে ভালো কাজ করে আবার কিছু মন্দ কাজও করে থাকে কিছু মানুষ রয়েছে সত্যকে অনুসরণ করে থাকে কিছু মানুষ অন্যায় অসত্যকে অনুসরণ করে থাকে কিছু মানুষ ন্যায়ের পথ অনুসরণ করে থাকে কিছু মানুষ অন্যদের উপর জুলুম অত্যাচারের পথকে অবলম্বন করে থাকে দুনিয়াতে মানুষকে সৃষ্টি করে দেওয়ার পর যদি সেই মানুষদেরকে এর পরিণতি ফলাফল শাস্তি কিংবা পুরস্কার না দিয়ে এমনিতেই ছেড়ে দেওয়া হয় তাহলে সমস্ত মানব জীবন হয়ে যায় নিরর্থক এবং অর্থহীন যে আল্লাহ সমস্ত আসমান এবং জমিনকে আদলের উপর ভারসাম্যের উপর সৃষ্টি করেছেন ন্যায় নীতির উপর স্থাপন করেছেন তিনি কখনো এই ধরনের নিরর্থক কাজ করতে পারেন না কাজেই যদি পুনরুত্থান না থাকে বিচার না থাকে কেয়ামত না থাকে তাহলে সব কিছুই হয়ে যায় নিরর্থক অর্থহীন যে কারণে অনেক সময় আমরা দেখে থাকি আখিরাতকে অস্বীকারী কিছু নৈরাসবাদী মানুষ তারা বলে থাকে এই দুনিয়ার সবই মিছে সবই বৃথা সবই মায়া বাস্তবেই যদি আখিরাত হিসাব নিকাশ পুনরুত্থান শাস্তি পুরস্কার জান্নাত জাহান্নাম এগুলো না থাকে এই দুনিয়ার জীবনের কোন অর্থ নেই অথচ এরকম একটি অর্থহীন কাজের জন্য মানব জাতিকে সৃষ্টি করে এত আয়োজনের মধ্যে মানুষকে ছেড়ে দেওয়া রেখে দেওয়া এটা কখনোই মহান রব আলসুবেন এমনিতেই হবে। অথচ এই মানুষ যার অন্তর আল্লাহ নীতি যেই বোধ দিয়েছেন ফিতরাত দিয়েছেন বিবেক দিয়েছেন সে সুস্থ বিবেকের কারণে ভালো এবং মন্দ এর কোন পরিণতি থাকবে না এটা মানুষের কাছে কঠিন মনে হয় অন্যায় তার কোনো প্রতি পাবে না এটাও সেই মানুষের কাছে মনে হয়। সেই মানুষ যখন অস্তিত্বে বিশ্বাস করে সেই বিশ্বাসের দাবি এটাই সেই বিশ্বাস নিশ্চিতভাবেই ভালো এবং মন্দ কাজের প্রতিফল দাবি করে কাজেই দুনিয়াতে যখন কিনা কোন ফলাফল দেখা যাচ্ছে না সেই ফলাফলের জন্য অবশ্যই আখিরাত একটি মহাবাস্তব বিষয়ে পরকাল একটি অবশ্যম বিষয় যে কারণে অন্য একটি সুরাতে আল্লাহ করেছেন চমৎকার কেন তুমি অবিশ্বাস করছো কিয়ামতের দিনকে তবে কি আল্লাহ বিচারকদের মধ্যে শ্রেষ্ঠতম বিচারক নন এই যে প্রশ্নগুলো এই প্রশ্নগুলোই গাফিল মানুষদের বিবেককে উন্মুক্ত করে অন্তর্কে খুলে দেয় ভাবনাকে বিশুদ্ধ করে এবং পরকালের উপর ইমানকে সুদৃঢ় করে এই সুরার শেষের দিকে সেভাবেই আল্লাহ কিছু প্রশ্ন রেখে সুরাতুল কিয়মা তাকে শেষ করেছেন আল্লাহ সুহামতাল্লা মানুষের শুরুর সে অসহায় অবস্থাকে স্মরণ করে দিয়ে বলছেন মানুষকে একসময় স্খলিত শুক্রবিন্দু ছিল না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 মানুষ কি একসময় স্কলিত শুক্রবিন্দু ছিল না এরপর তাকে আল্লা সুহামতাল্লা রক্তপিণ্ড আলাকাতে পরিণত করেছেন তারপর আকৃতি দান করেছেন সুঠাম করেছেন এরপর সৃষ্টি করেছেন তা থেকে যুগল নর এবং নারী এরপরেও কি সেই রব সেই স্রষ্টা সেই আল্লাহ এই মৃত মানুষকে পুনরায় জীবিত করতে সক্ষম নন যার জবাব এই সুরার শুরুর দিকেই আল্লাহ সুহামাতাল্লা প্রদান করেছেন আল্লাহ সুহামতাল্লাহ প্রশ্ন রেখেছেন মানুষ কি মনে করে যে আমি তার হার গোড়া তার আলোচনার শেষের অংশে চলে এসেছি সুরাতুল কিয়ামর এই কথাগুলোকে সামনে রেখে আল্লাহ সুহামতাল্লাহ কাছে আমরা দোয়া করি আল্লাহ সুহামতাল্লাহ যেন আমাদেরকে মৃত্যুর ভয়ঙ্কর অবস্থা পুনরুত্থানের ভয়ঙ্কর অবস্থা কিয়ামতের যারা তাকিয়ে থাকবে তাদের রবের দিকে সেই সমস্ত সৌভাগ্যবান মানুষদের মধ্যে যেন আল্লাহ সুত আমাদেরকে সামিল করেন আল্লাহ ওসালদি ওসহাম